আল কুরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই মোহন আল্লাহ রবুল আলমিনের অপার কৃপায় ভালো আছেন আল কোরআনের জ্ঞানের যে মহাসাগর আমাদের সামনে মহান আল্লাহ রে সাগরের কিছু ঢেউ আমাদের হৃদয় জগতে আন্দোলিত হোক এটা আমরা অবশ্যই কামনা করি আল কোরআন হলো অনন্ত জীবনের রোড আমরা কোথা থেকে এসেছি এখন কি অবস্থায় থাকলে কি হবে আগামী দিনে আমরা কোথায় যাব কি পরিণতিতে আমরা যাব। কোন পদ ধরে এগুলে। জান্নাতে যাব কোন পথ ধরে এগুলো যাহার নামে যেতে হবে দুর্ভাগ্য নেমে আসবে অনন্তকালে সেই রোডম্যাপ কিন্তু অলকর আনে আমাদের জন্য একে দেয়া আছে আসুন পৃথিবীর জীবনে মানচিত্র ধরেই প্রতিটি পদক্ষেপ যাতে আমরা দিতে পারি আমাদের মনোজগতি আমাদের দেহ জগতে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বৈশ্বিক জীবনে আমরা যাতে আলকুরআনের আলোতে আলোকুদ্ভাসিত হয়ে আমাদের জীবনকে সাফল্যের প্রান্ত সীমায় নিয়ে যেতে পারি সেজন্যে আমাদেরকে আলকর আনের সংস্পর্শে আসতে হবে প্রিয় ভাই বোনেরা আমি আলকুরআনের অনেকগুলো জীবন ঘনিষ্ঠ বিধি আপনাদের সামনে ইনশা পেশ করব যাতে করে আমি এবং আপনারা আলকরআনের দিক নির্দেশনায় ধ্বংস থেকে বিভ্রান্তি থেকে ক্ষতি থেকে লস থেকে বেঁচে গিয়ে আমরা কিছু পেতে পারি সফলতা অর্জন করতে পারি আমরা লাভ করতে পারি এই পৃথিবীর জীবন থেকে কিছু এবং সর্বশেষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাননাতে পৌঁছে যেতে পারি এই হলো আমাদের আশা মোহান আল্লাহ রবুল ইজাতলজ্জালের কাছে আজকে প্রথম জীবন ঘনিষ্ঠ যে বিধানটি আপনাদের সামনে তুলে সেটি একটি মনোজগতের বিধান আল্লাহ আমাদেরকে একটি রুহ দিয়েছেন যে রুহ কোনো লাখরা আদমের মধ্যে আল্লাহ তার শ্রেষ্ঠ একটি আত্মা তিনি ফুঁকে দিয়েছেন সে আত্মা কি চায় সে মন কি চায় সেই মন কি এই পৃথিবীর খড়কুটু এই পৃথিবীর एसब क्षणस्थायी चकचक के की तार की आशे। की की तार कार का से कि शांति पाए कि आनंद आसे ना कि अच्छू से शांति कारब यह विधानटक अवश्य कुरान का मन जिन्हें सृष्टि कर आत्मा जिनी तैरि कर जिने आत्मार ख्य की प्रिय भाई बोन अपन सामने नहीं आसब आज के कुर करीमर सुर आर आठाश नम्बर आयात আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ আল্লাহ এটি একটি গিয়ে কারো মন কারো চিত্ত বিনোদন লাভ করতে পারে না আজকে চিত্ত বিনোদনের হাজারো সামগ্রী পৃথিবীতে আমরা দেখতে পাই কত নাটক কত সাংস্কৃতিক সন্ধ্যা কত আয়োজন কত নাচ গান কত কি আমরা দেখি কিন্তু আপনি কি আপনার মনের অবস্থা জানেন জানতেও পারেন নাও জানতে পারেন দেখুন কোরআন কি বলছে আল্লাহ যারা ইমান এনেছে জ্ঞানের আলোকে মহান রব্বুল যারা বিশ্বাস করেছে ইন্ হোম বেজিকিল্লা আর তাদের আত্মাগুলো হৃদয়গুলো আল্লাহর স্মরণে প্রশান্ত হয়ে যায় শান্তি পেয়ে যায় আলা আল্লাহ এই ছোট্ট একটি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বিধান আল্লাহ এখানে আমাদের সবার সামনে তুলে ধরেছেন জেনে রাখো একমাত্র আল্লাহর স্মরণেই ততমা ইন্নুল কলুম অন্তরগুলো প্রশান্তি লাভ করে সুখ লাভ করে স্বাদ পায় মজা পায় আনন্দ পায় দুঃখ বেদনা ভুলে যায় আনন্দের সাগরে হারিয়ে যায় তার প্রাণ প্রাণোচ্ছল হয়ে ওঠে হৃদয় উজ্জীবিত হয়ে ওঠে প্রাণের অনুরণনে সে প্রকম্পিত হয়ে ওঠে সে জিনিস কি আলা বেজিক্রিল্লাহি তা তোমা ইন্নুল যে মন আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে অন্তর দিয়েছেন যে আত্মা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আত্মা পৃথিবীর কোন জিনিস এসে শান্তি খুঁজে পায় না প্রিয় ভাই বোনেরা মানুষের আত্মার কাছে আল্লাহ দাবনত হয়ে শান্তি পায় আল্লাহর জন্য তার ত্যাগ তার কোরবানি তার জীবন মরণ সবকিছু সঁপে দিয়েই মনব আত্মা কেবল শান্তি পায় পানির মধ্যে যে মাছ বসবাস করে সে মাছ পানির মধ্যেই তার জীবন সে রক্ষা করতে পারে সে মাছকে যদি আপনি আসেন সেখানে একটা ডায়মন্ডের মধ্যে দেন সেখানে সেখানে পুষ্পস্তবক আপনি অর্পণ করছেন সেখানে অর্নামেন্টস গোল্ডের অর্নামেন্টস স্বর্ণালঙ্কার আপনি সেখানে দিচ্ছেন আর কত রকমের সাজগোশ দিয়ে মাছটিকে বলছেন মাছ এত সুন্দর পরিবেশ এত মহামূল্যবান প্রতিবেশ কি কখনো পেয়েছিলে তুমি তোমার জীবনে না পাওনি অতএব এত মহামূল্যবান পরিবেশ প্রতিবেশে এখন আনন্দে সুখে শান্তিতে ঘুমাও কিন্তু পানি দেননি আপনি মাছ কি বলবে ভাই আমাকে বাঁচাও তোমার এই গোল্ড স্বর্ণের অলঙ্কার পুষ্পস্তবক ডায়মন্ডের গামলা এই সুন্দর প্রতিবেশ পরিবেশ আমার জন্য বিষাক্ত বিস্তুল্য আমার প্রাণ সংহারক তুমি আমাকে বাঁচাও দয়া করে কোথায় একটু পানি আছে সেখানে আমাকে ছেড়ে দাও একটু গোলা পানিতে হলেও নিয়ে যাও আমি একটু বেঁচে যাই ঠিক আজকের এই পৃথিবীর চাকচকের ভিতরে আমাদের এই মানবাত্তার আত্মার অবস্থা ওই অসহায় মাছের মতো হয়েছে এইসব সৌরম্য প্রসাদ। ঝোঁক দাঁধানো এসব আসমাব সামগ্রী ভোগ বিলাসের এত সব আয়োজনে কি আমাদের হৃদয় আমাদের আত্মা সে সুখী না সে সুখী নয় কারণ তার যেই জীবন তার যে প্রাণ সে প্রাণ নির্ভর করে একটি বিষয়ের উপরে সেটি হলো এই আয়াত যে থিউরে দিয়েছে যে মতবাদ পেশ করেছে আত্মার নিয় প্রকাশ করে দিয়েছে আল্লাহ পৃথিবীর সকল মানুষ কান লাগিয়ে শুনো মন দিয়ে শুনো একটি জিনিস দিয়েই তোমার চিত্ত বিনোদন হতে পারে ইন্টারটেনমেন্ট তুমি বিনোদনের পিছনে ছুটে বেড়াচ্ছ হ্যাঁ তোমার দেহের কিছু বিনোদন এই পৃথিবীতে আছে কিন্তু তোমার আত্মার বিনোদন এই নেই আত্মার বিনোদন হলো আলা আল্লাহ মনে রেখো জেনে রেখো সাবধান হয়ে বুঝে রেখো যে একটি অর্থাৎ কেমন আল্লাহর স্মরণে আল্লাহর কোরআনে আল্লাহর ধ্যানে আল্লাহর যে সব কাজকর্ম রয়েছে সেগুলোতেই মানুষের আত্মা মানুষের হৃদয় সুখ লাভ করে প্রশান্তি লাভ করে আনন্দ লাভ করে কি সুন্দর কথা কথাটি শুনলে যে মানুষটি শুনবে হতে পারে মুসলিমের লোক হতে পারে যদি তার ব্রেইনে তার হৃদয়ে এই বাণী নক করতে পারে একবার সে একটু না একটু শান্তি পাবেই আর যদি সে এই কোরআনকে বিশ্বাস করে এই আয়াত শুনে কোরআনের বাণীগুলো সে হৃদয়ঙ্গম করে তাহলে তো পরিপূর্ণ শান্তি এই ফিফীতি সে লাভ করবে যেমন জান্নাতি মারি আমার জান্নাত তো আমার সাথে আছে আমি তো আল্লাহর স্মরণের জান্নাতের ভেতরে বসবাস করি আমার প্রাণ আল্লাহর স্মরণের উদ্যানে সে কত আনন্দ পায় কত মজা পায় কত স্বাদ পায় কত বিনোদন সে লাভ করে আমাকে জেলখানায় ভরে দিয়ে তারা কি ক্ষতিটা করতে পারবে পারবে না প্রিয় ভাই বোনেরা মানুষের আত্মা যে কেবল আল্লাহর স্মরণে আল্লাহকে নিয়ে সুখী হতে পারে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে ইনশা আল্লাহ একেবারে শিশুকাল থেকে ধাপে দাপে মানুষ কি কি স্টেজ অতিক্রম করে সেগুলো যদি আমরা তুলে ধরি তাহলে আমরা বুঝবো যে আসলে একমাত্র আল্লাহতেই মানুষের শান্তি আল্লাহান মহাবিশ্বের যত সৃষ্টি আছে এরা সবাই আল্লাহর তসবি জপে আল্লাহর জিকির করে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় এমন কোন বস্তু নেই যে আল্লাহর এক দিচ্ছি কোরআন থেকে আপনার বন্ধু শুধু একজন আর যত বন্ধু পৃথিবীতে আপনার ডানে বামে চারপাশে আপনি দেখতে পাচ্ছেন এসব বন্ধুরা হলো সেই বন্ধুর উপহার মাত্র তার গিফট মাত্র তার দান মাত্র তিনি দয়া করে আপনাকে এসব কিছু দান করেছেন কিন্তু আপনার হৃদয়ের বন্ধু কেবল তিনি মানুষের মনের বন্ধু একমাত্র একজনই যেটা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোনো মাহবুদ নেই কোনো মাহবুব নেই জীবনের কোনো লক্ষ্য নেই জীবনের কোনো চাওয়া পাওয়া নেই আল্লাহ ব্যব আল্লা হলো মানব চাওয়া পাওয়া তার পরম বন্ধু আত্মার তিনি পরম আত্মীয় আত্মা তাকেই চায় তাকে খুঁজে বেড়ায় ইনশাআল্লাহ আমি প্রমাণ করব কোরআন সন্ধ্যা থেকে যে মানুষের বন্ধু শুধু একজনে কি বিস্ময়কর কথা বন্ধু শুধু একজনে বাকি বন্ধুরা সব সেই মহান বন্ধুর উপহার তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি একজন কবি বলেছেন সুন্দর কথা বলেছেন আমরা এখান থেকে একটি বিরতি নিচ্ছি প্রিয় দর্শক ভাই বোনেরা ইনশাআল্লাহ বন্ধুর খোঁজে বিরতির ফলে আবার আমরা ছোটব কোরআনের মানচিত্রে যতক্ষণ পর্যন্ত একটুখানি অপেক্ষা যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানান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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হতে সাহস লাগে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 প্রিয় ভাই বোনেরা সামান্য বিরতির পরে আবারও আমরা আমাদের অনুষ্ঠানে আল্লাহর করু জেনে রাখো মানবাত্মূহ শান্তি পায় আনন্দ পায় স্বাদ পায় মজা পায় কেবল আল্লাহর স্মরণে আর কিছুতেই সে মজা পায় না আনন্দ পায় না যতই তুমি আনন্দ দেওয়ার চেষ্টা করো তোমার দেহ কিছু আনন্দ পেতে পারে হয়তো কিন্তু জীবন কাটাতে চায় আর ভালো লাগে না কেন ভালো লাগে না এই জন্যই লাগে লাগেনি যে আত্মার কাছে যে এসব ভালো লাগে না দেহের কাছে কিছু লাগে ভালো লাগে কিন্তু আত্মার কাছে তো নয় দেখুন আল্লাহ ছাড়া যে কোনো বন্ধু নেই আপনি নিজেই আপনার জীবনের দিকে একটু তাকান আপনি শিশুকালে চলে যান গাছের ছায় লতায় পাতায় মোর শিশু কা লুকায় হায় সেই শিশুকালে আপনি ফিরে যান আপনি মায়ের আঁচলের সাথে আপনার কি শক্ত বাঁধন ছিল মায়ের ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন এক মিনিটের জন্য মাকে না দেখলে মা মা করে চিৎকার জড়ে দিয়েছিলেন আপনার নয়ন পানিতে থই থই করেছিল মা যখন কোলে তুলে নিয়েছে হার্ট ব্রেক করে সাথে সাথে কান্না আপনার থেমে গিয়েছিল মনে হয়েছিল যেন এ মায়ের ভালোবাসাই বুঝেছিল স্থায়ী ভালোবাসা কিন্তু না পাঁচ ছয় বছর পরে দেখা গেল আপনার কতগুলো খেলার সাথী আপনি পেয়ে গিয়েছিলেন এখন সকালে বেরিয়ে যান দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আর মা আপনাকে খুঁজে পায় না ভেলা কুড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি সত্যিকারের নকল নগর ভুলিয়া নকল নগর গড়ি এসব নকলের পিছনে খেলার সাথীদেরকে নিয়ে ব্যস্ত মা’র আর খুঁজে পাচ্ছে না তার মানে মায়ের ভালোবাসার ডালটা একটু ভেঙ্গে গিয়ে সাথীদের সাথে আপনি চলে গিয়েছেন আগের ভালোবাসা থেকে মনটা একটু সরে গিয়েছে আসলে কলুব মানবাত্তার নাম যে কলুব কুলুব মানে হল যেটা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় বার বার সে চেঞ্জ করতে থাকবে এক ডাল থেকে আরেক ডালে যেতে থাকবে কোথাও স্থায়ী হবে না সে স্থির হবে না কেন স্থির হবে না কারণ মানবত্মাকে পৃথিবীরে সব কিছুর জন্য সৃষ্টি করা হয়নি এগুলো জীবনের উপলক্ষ্য মাত্র ক্ষ্য তো নয় যতদিন সে তার মূল লক্ষ্য আল্লাহ রবীন্দ্রকে লাভ না করবে ততদিন সে স্থির হবে হবে না। না। প্রশান্ত এজন্যই মায়ের বাধন কিছুটা শিথিল হয়ে খেলার সাথীদের সাথে মিশে আপনি মনে হয়েছিল যে খেলার সাথীদের ভালোবাসা বুঝি দীর্ঘস্থায়ী হবে কি সেই আনন্দ খেলার সাথীদেরকে নিয়ে কি সেই মাখামাখি কলকাকলিতে মুখরিত করে সারাদিন মান ধরে আমরা সমাজকে মাতিয়ে রেখেছিলাম বাড়িঘর দুটি রেখেছিলাম কিন্তু যখন স্কুল মাদাসা ভর্তি করে দেয়া হলো কোথায় গেল সে খেলার সাথীরা হারিয়ে গেল সেই বাঁধনও টিকলো না সেটাও দুর্বল হয়ে এখন স্কুল কলেজের পড়ার সাথীদের সাথে মনটা ধীরে ধীরে গেঁথে যেতে থাকলো একসময় মনে হলো আহা কি ভালোবাসা খেলার সাথী পড়ার সাথী স্কুল মাদাসার সাথীদের সাথে সেই কি মাখামাখি জীবন মনে হলো যেন এটা বুঝি একটা স্থায়ী বাঁধন হলো কিন্তু যখন এম এ করলাম টাইটেল পাশ করলাম দৌরা পাশ করলাম পাঠের পর্ব সমাপ্ত হয়ে গেল যখন তখন দেখা গেল। কে যে কোথায় চলে গেলাম দশ বছর পেরিয়ে গেল সেই যে বন্ধু সে যে পাঠের বন্ধু ক্লাসের যেই সাথী না দেখলে ভালো লাগতো না আজকে দশ বছর হয়ে গেল ২০ বছর হয়ে গেল কোনো খোঁজ খবর নেই টিকলো না এখান থেকে মনোবত্তাটা সরে গেল হয়তো এক একটা সংসার জীবন লাভ করলাম আমি একজন জীবন সঙ্গিনী লাভ করলাম আবার আমার সঙ্গিনী জীবন সঙ্গী হিসেবে আমাকে লাভ করলো তখন এমন মায়া মমতার আরেকটা ভাষা নেই রচনা করা হলো মনে হলো যেন এখানে এখানে বুঝি আমরা এই মমতা বুঝি আর ভুলব না এমন একটা অবস্থা সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙ্গর লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি এই যে একটা শনিবেই ভালোবাসা মনে হয়েছিল বুঝে এটা বুঝে টেকবে না এটাও শেষ পর্যন্ত শিথিল হয়ে গিয়ে ওই যে আবদুল্লাহ আর আয়সার সাথে জুড়ে যেতে থাকলো হৃদয়টা এখান থেকে আবারও সরলো সর গিয়ে বা ছেলে মেয়েদের সাথে জীবনের সেই গনিষ্ঠতা মনে হলো যেন ছেলেকে না দেখলে মেয়েটাকে না দেখলে আর ভালো লাগে না বাবা বলে মা বলে কত আদর করতে মন চায় এই বুঝি পেলাম এবার একটা আসল জিনিস ভালোবাসার জিনিস কিন্তু ছেলেটা বড় হলো মেয়েটা বড় হলো ছেলেটা চলে গেল, পড়ালেখার জন্য অথবা চাকুরির জন্যে মেয়েটা চলে গেল শ্বশুর বাড়িতে আহা কেউ নেই এই ডালো ভেঙ্গে গেল। যেমন কবি বলছেন তারপরে এই সৈন্য জীবনে কত কাটিয়েছি ফাড়ি যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি চলে গেল তোমার বোন আসলো কি দেখা গেল ছেলের ঘরে ছেলেকে বিয়ে দেওয়ার মাধ্যমে তার ঘরে দুই একটা নাতি পেলাম মেয়ের ঘরে দুই একটা নাতিন পেলাম এখন বৃদ্ধ হয়ে গেলাম এখন সব ডাল ভেঙ্গে ভেঙে এখন নাতি আর নাতিনকে নিয়ে একটা আলাদা মুখরিত পরিবেশ আমি তৈরি করলাম তাদেরকে না দেখলে আর ভালো লাগে না মনে হয় যেন এইটা একটা আসল জিনিস পেয়ে গেলাম স্থায়ী একটা শান্তির বস্তু পেয়ে গেলাম কিন্তু না কিছু কাল পরে দেখা গেল সেই নাতনিদের সাথে যে সম্পর্ক ছিল সেটাও ধীরে ধীরে হারিয়ে গেল এখন একেবারে অসীতি পর হয়ে বিছানায় পড়ে গেলাম এখন নাতিয়ার নাতিনেরা আসে বসে কিছুক্ষণের জন্য একটু কথা বলে কিন্তু আমার তো সেই শক্তি নেই আমি দুর্বল আমার আর কথা আসে না সেই সাহিত্য নেই সেই ভাব নেই জীবনের সেই যৌবন নেই কিছুই তো নেই তো নাতি নাতিনরা তারা কতক্ষণ বসে থাকবে বসতে বসতে গা ভার হয়ে আসে উঠে চলে যায় এখন এই জীবনের এই পর্যায়ে এসে আমি বৃদ্ধ আপনি বৃদ্ধা হয়ে গেলেন এখন নয়ন ভরিয়া আছে আঁকি জল মুছাবার কেহ নাই হৃদয় ভরিয়া কোথার কাকলি শোনাবার কেহ নাই এই যে একটা অবস্থা এই সময় এসে মানুষ ঠিকই বুঝতে পারে আহ আসলে আমার যিনি আমার ষষ্ঠা আমার শিল্পী যে মহান শিল্পী আমাকে রচনা করেছেন যিনি তার রহমত তার মেহরবানি স্নেহমায়ার সবটুকু বিরাট স্নেহমায়া ঢেলে দিয়ে আমাকে যিনি এঁকেছেন অঙ্কন করেছেন রচনা করেছেন আসলে তার মতো কেউই আমাকে ভালোবাসে না এখন এই বান্দা ছাড়া কাউকে দিয়েই সে সুখ পায় না শান্তি পায় না তুমি হয়তো ভুল বুঝেছ জীবনে কতগুলো পাড়ি তুমি কেটে কেটে আসলে যে ঢালে ধরেছ ভেঙ্গে গিয়েছে তোমার জীবনের টেকেনি আপনি যখন মৃত্যুবরণ করার মাধ্যমে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন কে যাবে আপনার প্রিয় তোমার স্ত্রী যাবে আপনার এত স্নেহ মায়ার আপত্ত ছেলে মেয়েগুলো কি যাবে আপনার কোন বন্ধু পৃথিবীর কি যাবে কেউ যাবে না কেউ দেখবে না কেউ খোঁজ নিতে পারবে না নিতে পারবেন তিনি যিনি আপনাকে রচনা করেছেন আদর করে বানিয়েছেন নিজের জন্য বানিয়েছিলেন আপনাকে অস্তনাতফসি তোমাকে তো আমি আমার জন্য তৈরি করেছিলাম তুমি আমাকে নিয়ে থাকবে দুনিয়াকে বানিয়েছি তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য প্রিয় ভাই বোনেরা মনোজগতের এই বিধান সম্পর্কে কি হবে। জানেন আলাশ আছেন আল্লাহর স্মরণ দেখুন দার জাল যখন আসবে। তখন ইমানদারদের খাদ্য বন্ধ করে দেবে পানি বন্ধ করে দেবে সবকিছু বন্ধ হয়ে যাবে সাহেবেরা জিজ্ঞাসা করলেন এহার আল্লাহ সেদিন মা তাদের খাদ্য কি হবে সেদিন কি খেয়ে তাহলে আল্লাহর বিশ্বাসী বান্ধা বান্দিরা সেদিন বেঁচে থাকবে কি কর তথ্য নবজি দিলেন তিনি বললেন তাদের খাদ্য হবে সেদিন আলহামদুলিল্লাহ খাদ্য হবে খাদ্য হবে আল্লাহ আকবার সৈনিকরা যেমন যুদ্ধের ময়দানে কিছু ক্যাপসুল নিয়ে যায় খাদ্য যদি না পাই তাহলে কি খাবো কি খেয়ে যুদ্ধ করবো বেঁচে থাকবো ওই ক্যাপসুল খেলে সাত দিন আর ক্ষুদা নেই দার্জালের ওই সময়কালে মোমিন আল্লাহ বলবে আপনি যদি আল্লাহ মনে রাখবেন তখন ক্ষুদা পেলে সুবাহ আল্লাহ ভরে যাবে আল্লাহ আকবর বলবেন প্যাট ভরে যাবে প্রিয় ভাই বোনেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ একটি বিধান আজকে পৃষ্ঠিভীর আসর থেকে আপনাদেরকে দিলাম একটু পরীক্ষা করে দেখুন মন কি শান্তি পায় আল্লাহর শরণে সারা রাত সিনেমায় ছিলেন মনে হলো কি আনন্দ সিনেমা যখন শেষ হয়ে গেল মনটা ভার হয়ে গেলো মনটা কলসিত হয়ে গেল হৃদয়টা কালো হয়ে গেল নবরী যেমনটা বলেছেন ইজে ফি আব নুকেতবিহি নুকা বান্দা যখন পাপ করে পাপে আসলে শান্তি নেই যখন পাপ করে তার হৃদয়ে একটা দুঃখের কালিমা পাপের কালিমা সাথে সাথে পড়ে যায় স্পট পড়ে যায় যেমন একদম মার্কিন বিজ্ঞানী তারা বলেছেন মানুষের ব্রেইনে কোনো পাপ করে আনন্দ পাওয়ার কোন যোগ্যতাই নেই মানুষের ব্রেইনটা সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে এটা পুণ্যের দ্বারা আনন্দ পাবে আলীন ফল তথ্য দিয়েছেন যারা পুণ্যবান কসম করে বলছি যারা পুণ্যবান সৎকর্মপরায়ণ সৎ চরিত্রবান যারা নামাজি কালামী যারা আল্লাহকে সেজা করে যারা কোরআনতলা করে যারা কোরআনিক লাইফ এনজয় করে এরাই আমি সাহাবাই কেরাম নবী সাল্লা আলাইসালামের শিক্ষা পেয়ে প্রতিটি মুহূর্তে মুহূর্তেই তো আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতেন জীবন তো চলে যাচ্ছে পানীয় মতো সেখান থেকে কিছু অর্জন করে নিন একবার সব পড়লে নাকির পাল্লা ভরে যাবে একবার সোহানের মহাসতফিক দান করুন আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহকে মনে রাখার সকল কাজে আল্লাহকে মনে রাখার যখন যে কাজ আল্লাহ নির্দেশ আমাদের উপরে হবে সে কাজটি করার আমাদেরকে তিনি যাতে তফিক দান করেন এই سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته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 এই দায়িত্ব সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের শিক্ষাসমূহ কি चल्लिस हादिस मंगलवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी